জোংে বাদ মৌলবাদ মোদরে কেজারে বৌল না জোঙ্গে বাদ গিয়ে মৌলবাদ মোদরে কেজারে বলিস না। ওলা দেও বন্দরে দমকে ভগা চা বে না ওলা দেব বন্দের দমক ভগা চা বে না জঙ্গি বাদিগি মৌলবাদী মুদরে কেজারে বলিস না ওলা দেও বন্দের দম কেনে ভগা যাবে না ওলাে দেও বন্দের দম কেনে ভগা যাবে না বক্ষে মুদরে কোরআন হাদিস নাই কোনো ভয় মুদের সহায় স্বয়ং আল্লাহ অন্য কে নয় বক্ষে মোদের কোরআন হাদিসে নাই কোনো ভয় মোদের সহায় স্বয়ং আল্লাহ অন্য কে হন নাই যত কর হামলা মামলা পড়োয়া আমরা করি না যত কর হামলা মামলা আমরা না ওলা আমায় কেনে ভাগ যাবে না ওলাে দেও বন্দের দম কেনে ভাগা যাবে না জঙ্গি বাদি মৌলোবাদ মোদরে কেজারে বোলা আমায় দেবন্দরে দমকে ভাগা যাবে না দেউ দেও বন্দরে কেনে ভাগা যাবে না পাশির কাস্টে ঝুলেছি আমরা দেও বম বুকের জগা রক্ত তু তি রাখছি চোরু বুলন ঝুলেছি আমরা ওলা মায়ে দেও বম বুকের তা জগা রক্ত তু তি রাখছি ওলা আমাই দেও বন্দরে দম কেনে ভাবে না ওলামায়ে দেও বন্দর দম কেনে ভাগা যাবে না জঙ্গি বাদে মৌলবাদ মদরে কেয়ারে বলিস না জঙ্গিবাদী মৌলবাদীদের ওলা ভাগা যাবে না অস্ত্রের গুদামে রেখে কলেজ ভার্সিটিতে সন্ত্রাসী আর জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে কোন জাতি রা একটু ভেবে দেখে না ওলা মায়ে দেও বন্ধের দম কেনে ভাগা যাবে না देव बंदर दम के भगा जाओ बंदेर दम के भगा रा घुम्र झंकार ভার চিঠির ওই মারুমুখী ভদ্রতা সব নজরে রাতে দিনে ঘুম আসে না অস্ত্রের ঝঙ্কারে ভারচিটি রই মারুমুখী ভত্রতা সব নজরে ওরাই হলো আসলো জঙ্গে তবু জঙ্গি চিনা ওরাই হলো জঙ্গে তবু জঙ্গে চিনে না ওলা মাই দেও বন্দের দম কেনে ভগা যাবে না ওলা মাই দেও বন্দের দম কেনে ভগা যাবে না জঙ্গে বাদ মৌলো বাদি মোদের কেজারে বলিস না ওলা দেও ভাগা যাবে না ওলা মসজিদ আছে বলে টিকে আছে দেশ নয়তো খুদার গজবে এসে হয়ে যেত শেষ মাদ্রাসা মসজিদ আছে বলে টিকে আছে দেশ বাচ্চারা আজ কিছু কেন বুঝে না ওই হারামির বাচ্চারা আজ কিছু কেন বুঝে না ওলা আমায়ে দেও বন্ধের দম কেনে ভাগ যাবে না ओला माजे देव बंद भगा जा मौलोबादी मुदरी के जारी बोलीस ना जोंगी मौल मुदरी के जारी बोलीस ना ओला माजे देव बंदर दम के भगा जाओ बंदर दम के भगा जाबे ओलामाजी देव बंद रे तोमकने भगता बेना ओलामाजी देव बंद रे तोमकने भगचा बेना ओला देव बंद रे तोमकने भगता बेना